মেহমাদুহলি আলা রসুল হিল করিম আমি ভাই বোনেরা রহমত মাফফিরাত আজাদের বার্তা নিয়ে পবিত্র রমাদানুল মোবারক আবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে হাদীসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই রমজান মাসের আগমন ঘটতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামগণের সামনে রমজান মাসের ফজিলত বর্ণনা করতেন তিনি বলতেন ক্বাদজাআকুম শাহরুর রমাদান শাহরুন মুবারাক ফরদাল্লাহু আলাইকুম সিয়ামাহ তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর من حُرِم خَيْرَهَا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 ঘোষণা করতে থাকে কল্লানের দিকে ধাবিত হাসির अकल्याण प्रत्याशी व्यक्ति अकल्याण क्या बिरत ह আমিও সেই নেককার লোকেরা তোমরা ন্যাক কাজের দিকে অগ্রসর হও হে পাপিষ্ঠ ব্যক্তিরা তোমরা পাপাচার থেকে বিরত হও হে নেককার লোকেরা তোমরা ন্যাক কাজের দিকে অগ্রসর হও হে পাপিষ্ঠ ব্যক্তিরা তোমরা পাপাচার থেকে বিরত হও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 রমজান এসেছে তোমাকে পুত্র পবিত্র করতে রমজান এসেছে তোমাকে সাথে রোজা রাখো বেশি বেশি করে নামাজ আদায় করো করে দান সাদাকা করো অধিক পরিমাণে অধিকাওয়াত করো কোরআনকে বোঝার চেষ্টা করো আল্লাহকে স্মরণ করে নিজের অন্তরকে পরিতৃপ্ত করো রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো ওই রাত্রগুলোতে বেশি বেশি করে ইবাদত করো কেননা আল্লাহ তাহলে ওই রাতের ব্যাপারে বলে লাই লুল কাদের রিফাই মিন আল ফিসাহার লাইলাতুল কদর হচ্ছে এমন এক বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম ভাই বোনেরা রমজান মাসে রয়েছে গুণাহ থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ সুতরাং তুমি ওই সকল হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেলো কিন্তু নিজের গুন ক্ষমা করাতে পারলো না কেননা রাসুল সাল্ল আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনমূহকে ক্ষমা করাতে পারলো না আল্লাহ আল্লাহালা যেন আমাদেরকে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তাওফিক দান করেন আমিন ইল্লাল ই